আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ রবিল ওসলাতন আবাদ ইস টিভি বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিস বাংলার যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে আশা করি আপনারা সকলেই ভালো আছেন जर पथे चला जाए कारा तर कि परिचय आल कुरने तर बारे बबी सल्लामीबा तपर्कें क्यूँ से विषय नहीं आयोजन जर पथे चला जाए ना मूलत यह धारणाटी पे सुराल फतेहार मध्य जेखने মহান রাবুল আরামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কোন ফতে চলব সেই পথটি প্রতি প্রতি রাকাতে যাতে আমরা আল্লাহর কাছে চেয়ে নেই সুরাল ফাতেহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়াটি শিক্ষা দিয়েছেন ইহদিন আসরা মুস্তাকিম আমাদেরকে দেখিয়ে দিন আসরাতাল মুস্তাকিম সরল সহজ স্পষ্ট পথ সরল সহজে স্পষ্ট পথ কোনটি আল্লাহ আবার বলেছেন আলাইহিম। তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন আপনি রহমত দিয়েছেন যাদেরকে আপনি দিন দুনিয়ার সাফল্য দিয়েছেন তাদের পথ তারা তারাকারা সেটি আবার আল্লাহ আল্লাহতাল পরিচয় দিয়েছেন সরা আননিসা। তারা তো তাদেরই সাথে সাথী যাদেরকে আল্লাহমত দিয়েছেন তারা কারা মিনান্ন যারা নবী ছিলেন ওয়াসিদ্দিক যারা নবী परम भाव सत्य को विश्वास करा आल्लर का चूड़ान सत्यवदी रूपे स्वीकृति पे अश्वदा और जा रहा आल्लर पथे शहदरण करा सत्यर सी और कारा असलहीन जाबान सत्कर्मशील এদের পথে আমাদেরকে চলতে বলেছেন সঁতিন আনহাম তা আলহিম তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এদের পথেরই নাম হল সরাতে মুস্তাকিম আর সে পথটি হলো কোরআনের এবং সহি সন্ন্যার এই পথকে আমাদের অনুসরণ করতে হবে এই পথে চলে গেছেন আদম আলাইহী ইসাল্লাম এই পথে চলে গেছেন নুহ আলহিম ইব্রাহিম আলহিহাল্লাম মূসা আলাইহি সাল্লাম ইসা আলহি সাল্লাম মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লাম সহ লক্ষাধিক অম্বিএর এই পথ রচনা করে পৃথিবী থেকে বিদায় হয়েছেন সেই পথের স্মৃতি তারা রেখে গেছেন সে পথের শিক্ষা সে পথের দলিল প্রমাণ ডকুমেন্টস এভিডেন্স কোরআন শহীদ সন্না অর্থাৎ ওহির সামগ্রিক দলিল প্রমাণ মাইল ফলক আমাদের কাছে রেখে গেছেন আমাদেরকে সে পথ ধরেই চলতে হবে যেমন ইবনো মাজার একটি তোমাদেরকে একটি শুভ্র পথের উপর আমি রেখে গেলাম পথটি একেবারে সাদা দিনে যেমন চলা যায় রাতের অন্ধকারেও এক একসমান চলা যায় এই পথ থেকে আমার পর সেই কেবল বিচ্ছুত হতে পারে যে ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমরা এই পৃথিবীতে এসেছি সেরাতে মস্তাকিমে চলার জন্য সরল পথে চলার জন্য আমাদের পথ একটি এটি আমাদের পথ रास्ता हम ओए पथ की जिनिस अवश्य हमारे पथ सम्पर्केी पथ हलो जिन जे जिन मंजिली पोचे देखिए से पथ के विच्युत हो जाडेंट हो जा मंजिली पोछते पर पथिक जदि पथिडेंट है जीनिश। जी जीनिश তার গাড়ি দুর্ঘটনা কবলিতে হয় সে আর মঞ্জিলে যেতে পারে না এই যে পথ তাহিদ একতবাদের পথ ইসলামের পথ কোরআন এবং শহিসার পথ এই পথ থেকে অ্যাক্সিডেন্ট হওয়া যাবে না বিচ্ছুত হওয়া যাবে না গেলে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছাবো না আমাদের মঞ্জিল হলো আমাদের হারানো বাড়ি জান্নাত প্রিয় ভাই বোনেরা সে বাড়িতে পৌঁছার জন্য এই মাত্র পথ আল্লা তালা আমাদের জন্য রেখেছেন কিন্তু ইবলিস এই পথটিকে যাতে আমরা চিনতে না পারি সেজন্য এই পথের ডানে বামে অনেক পথ রচনা করে দিয়েছে বাহাত্তরটি পথ ভুল পথ বাঁকা পথ তৈরি করে রেখেছে ইবলিস যেমনটি মোহন আল্লাহ রবুল আলমিন ছয় নম্বর সৌর আল আনামের একশো তিপ্পান্ন নম্বর আয়তে বলেছেন এই যে কোরআন বন্ডিত নবীর বন্ধিত এই যে রাস্তা এটি আমার রাস্তা মুস্তকিমা এটি একবারে সরলভাবে আমার কাছে চলে এসেছে সরল পথ আল্লাহ পর্যন্ত চলে যাবে ষোলো নম্বর সৌরে আল্লাহলের নয় নম্বর আয়তাল্লাহ বলেছেন ওয়ালে সাবিল কাসদস সাবিল যেটি সেরাতে মুস্তাকিব যেটি এটি আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে এবং সেটি বলা আল্লাহরই দায়িত্ব যেটি সেরাতে মুস্তাকিব নয় সেটি আল্লাহর কাছে যাবে না অমিন হ্যাঁ অনেক পথ আছে সেগুলো জিগজ্যাক পথ বাঁকা পথ সেগুলো আল্লাহ পর্যন্ত আপনাকে নেবে না আপনি আল্লাহর দিকে যেতে ধরে আপনি হয়তো কোনো ধর্মগুরুর দিকে চলে গেলেন সে আপনাকে বাঁকা পথে জাহার নামে নিয়ে গেল আপনি কোনো কুপ্রবৃত্তির পথে চলে গেলেন আপনার মনের যেই চাওয়া পাওয়া আছে কামনা বাসনা আছে সীমা লঙ্ঘন করে কামনা বাসনার পথে চলে গেলেন সেটা বাঁকা পথ জাহার নামে নিয়ে যাবে আপনাকে অতএব এই সেরাতে মোস্তা কেমে আমাদেরকে থাকতে হবে এজন্য জন্য খুবই লক্ষণীয় বিষয় হলো সৌর আল ফাতেহায় আল্লাহ রবীতল জালাল মানুষকে তিন ভাগ করেছেন এক একদল হলো আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন আরেক দল হলো আলমকুব আলাইহিম গজব পতিত হয়েছে যাদের উপর তাদের পদগুলো বাঁকা আপনাকে আল্লাহ পর্যন্ত নেবে না আর দ্বিতীয় বিভ্রান্ত হলো আদীন দলিন মানে যারা পথ হারিয়ে ফেলেছে এরা কারা তিরমিজিতে এসেছে যেহাদিসকে আলবানী হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন নবী সালাম বলেছেন গজপয়েছে কাদের উপরে তারা প্রধানত ইহুদি জাতি ও ইন্দোল আর দলিন বা দলাল পথ হারিয়েছে কারা তারা হলো খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান তাহলে আমাদেরকে বলা হয়েছে সেরা তেমস্তা কিবে চলতে ইহুদি এবং খ্রিস্টানদের পথে না চলতে যাদের পথে চলা যায় না তারা হলো ইহুদি জাতি খ্রিস্টান জাতি এই দুই জাতির ভেতরে আছে তারা যত মস্রিক যত আহ্লাদ রহি বাঁকা পথের অনুসারী জাতি जिरतु गजब तरफ पदे चलें गजब भाग नीते ही गजबर भाग नहीं तर पदे चलते जी आदि ख्रीसान पदे चलें तोना के दलाल गुमराहर भाग नीते तला दलिन क्योंकि गजब तो तरह पड़े গুমরাহির কারণে তারাও যাহার নামে যাবে অতএব ইহুদুদের পথেও আমাদের চলা যাবে না খ্রিস্টানদের পথেও চলা যাবে না তাদের যেই ধর্ম বিশ্বাস তারা যে নিজেরা উদ্ভাবন করে নিয়েছে ধর্মবিশ্বাস এবং ধর্ম কর্ম ঈশাআ আলাহ সাল্লামকে তারা বলছে আল্লাহ অথবা আল্লাহর পুত্র অথবা তিনজনের একজন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 ইমানীমদুল্লাহ বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় सकाल साढ़े छंगल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 सकाल साढ़ যে ব্যক্তি অন্যকে কল্যানের দিকে আহ্বান করবে তা তার জন্য পালনকারীর সম নেকি হবে তবে আমলকারীর নেকি কম করা হবে না অনুরূপ যে ব্যক্তি মানুষকে অকল্যানের দিকে আহ্বান জানাবে তার অনুরূপ পাপ হবে যে তার উপর আমল করবে তবে আমলকারীর কোনো পাপ কমানো হবে না সেহী মুসলিম চতুর্থ খণ্ড এল অধ্যায় হাদের সংখ্যা ছ দাজ্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কা মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খত বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ লক্ষণ জানার জন্য দেখুন আলামত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর আবারও ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে অত্যন্ত জরুরি অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাদের পথে চলা যায় না তারা কারা ভাই বোনেরা যেমন আল্লাহ বলেছেন লকদ কফর আল্লাহ জিনু ইনআলমা শেখ হব না পাঁচ নম্বর সুর আলমাঈদার বাহাত্তর নম্বর আয়াত তারা কুফ্রি করেছে যারা বলেছে আল্লাহ তো মাসিহনে মারিয়াম তিনি নিজেই পথে চলার আমাদের সাল সাল্লাম তিনি যে পথে চলেছেন যে বিশ্বাস তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বক্তব্য তিনি আমাদেরকে দিয়েছেন শিক্ষা দিয়েছেন যে কর্ম আমাদের জন্য তিনি রেখে গেছেন যে চরিত্র তিনি রেখে গেছেন যে জীবন বিধান রেখে গেছেন কিভাবে আমরা ব্যক্তি জীবনে চলব কীভাবে পারিবারিক জীবন যাপন করব কিভাবে সামাজিক জীবন যাপন করব কিভাবে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন যাপন করব সব কিছু তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক সেভাবেই আমাদেরকে থাকতে হবে জীবন জীবনযাপন করতে হবে শিখতে হবে কোরআন করিমের বারানবসর আউসুফের একশো আট নম্বর আয়াতে নবী সাল্লা আলসালামকে এ কথা বলতে বলা হয়েছে কুল হাজি তুমি বলো এ হল আমার পথ আদাল কি পথ সেটি যে আমি আল্লাহর দিকে ডাকি আমি আল্লাহর দিকে ডাকি অন্য কারোর দিকে ডাকি না গাইরুল্লার দিকে ডাকি না কোনো মূর্তির দিকে ডাকি না আমি কোনো ভ্রান্ত মতবাদের দিকে ডাকি না কোন ভ্রান্ত তন্ত্র মন্ত্রের দিকে ডাকি না আমার ডাক শুধুই আদৌ ই আল্লাহর দিকে ডাকি সরাসরি বন্দাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেই। আমার আবাদত করারও কোনো সুযোগ নেই তারা আল্লাহর ইবাদত করবে তবে সে আবাদত আমি কিভাবে করেছি যেহেতু আমি তাদের মেসেঞ্জা তাদের রসুল তাদের নবী তাহলে আমি কিভাবে করেছি আমি যেভাবে আল্লাহরে মদত করি তারা সেভাবে আল্লাহর মদত করবে আমি যেভাবে আল্লাহকে সেজদা দেই তারা সেভাবে সেজদা দেবে আমি যেভাবে আল্লাহর সামনে রুকুতে অবনত হই সেভাবে অবনত হবে আমি যেভাবে হজ করি সেভাবে করবে আমি যেভাবে শ্যাম পালন করি রোজা রাখি সেভাবে তারা শ্যাম পালন করবে রোজা রাখবে এটাই হলো আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নির্দেশ আমি সেভাবেই তাদেরকে ডাকছি তোমরা আসো আল্লাহর ইবাদত করো আমার এ হলো আমার রাস্তা। রাস্তা এটা এটা পথ। এই পথকেই প্রতি রাকাতে আমাদেরকে বলা হয়েছে এটা চাও ইহিদিন অতল মুস্তাকিম অত সহজ ব্যাপার নয় প্রিয় ভাই বোনেরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রতি রাকাতে। সেরাতে মস্তাকিম চাইতে বলা হয়েছে প্রতি রাখাতে মকদুব আলাই হিমদের জীবন পদ্ধতিতে যাতে আমরা না যাই পথ মানে জীবন পদ্ধতি কালচার সভ্যতা চেতনা প্রেরণা বিশ্বাস আজকে যেটাকে আপনারা চেতনা বলেন এটা তো একটা পথ যেটা কি আমরা আপনারা আজকে সংস্কৃতি বলি এটাই তো পথ এই পথ তো আর মাটি দিয়ে তৈরি নয় ইট দিয়ে তৈরি নয় এটা পিস দিয়ে তৈরি নয় এই পথ হলো চেতনার পথ প্রেরণার পথ কর্মপথ এই পথ হলো সংস্কৃতির পথ সভ্যতার পথ আপনি কোন নীতির উপরে চলেছেন নীতির পথ নীতিটাই একটা পথ প্রতিটির রাঘাতে আমরা বলছি যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে পরিচালিত করেন যারা অভিশপ্ত হয়েছে तर पथ नय्रांतर पथ नयुत्वपूर्ण विषय राहज विषय आल्ला दी हमें अवश्य ए जर पथे चला जाए ना तेम देखा केमन आल्ला तर बेपारे যাদেরকে আল্লাহ দিয়েছেন তার জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন তার রহমত থেকে बेचिबाई प्रधान गजबी प्रधान मालिकर आक्रोश गजबा आलमीन हमुलिर जा मालउन हो मगदूब हो লানত প্রাপ্ত হয়েছে এদের এক দলকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন শুকুর বানিয়ে দিয়েছিলেন যারা তরুণ ছিল তাদেরকে বানর আর যারা ওই অপকর্ম করতে করতে তারা বার্ধক্যে পৌঁছে ও সেই অপকর্ম ত্যাগ করেনি ওদেরকে শুকুর বানিয়ে দিয়েছেন ওজা আলামাজির ও আবাদাত যে ব্যক্তি তগুতের এবাদত করেছে এর চেয়ে নিকৃষ্ট আর কারা স্পষ্ট ইহুদি যান আপনি যদি ইহুদির মতো হন তাহলে ওই ভাগ আপনাকে নিতে নিতে হবে হবে তাদের চললে গজবের অংশ তারা যে বানর হয়েছে শুকর হয়েছে সেই রিক্স নিতে হবে কেন এই উন্মতিরও শেষ ভাগে ইমাম এমন দুই একটি হাদিস বর্ণনা করেছেন যে আয়াতটি আমি তেলওয়াত করছিলাম পাঁচ নম্বর সুর আল মায়দার ষাট নম্বর আয়াত যারা ল্ত হয়েছে আল্লাহর গজব প্রাপ্ত হয়েছে যাদের একদলকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন শুকুর বানিয়ে দিয়েছেন যারা তগৎ পূজারী হয়েছে আমি আর কি তাদের মতো হতে চাই না হওয়ার কোনো সুযোগ নেই এরা হলো মকদুব আলাহিম এদের পথে চলার আমাদের কোনো সুযোগ নেই আল্লাহ তাহার সুর আল মুজাদ আলার চোদ্দ নম্বর আয়াতে একদল লোকের কথা বলেছেন আলাম আলহামতার ইনবল কোম গল্লা আপনি কি তাদেরকে দেখেননি যারা এমন সম্প্রদায়কে বন্ধুরূপে গ্রহণ করেছে যাদের উপরে আল্লাহ প্রধান নিতে হয়েছেন আল্লাহর গজব যাদের উপরে পতিতে হয়েছে তারা আপনাদের অন্তর্ভুক্ত নয় মুসলিমদের অন্তর্ভুক্ত নয় আলামিন হোম আবার ওই সম্প্রদায় যাদেরকে তারা ভালোবেসেছে বন্দুরূপে গ্রহণ করেছে তাদেরও নয় এরা হলো মুনাফিক এরা বন্দরূপে গ্রহণ করেছিল কাদেরকে ইহুদিদেরকে ইহুদিদেরকে বন্দরূপে গ্রহণ করার কারণে আল্লাহ বলছেন তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তাদের এই পরিচয় মুসলিম পরিচয় কেটে দিয়েছেন নওয়াজবুল্লাহমিন জালিক অতএব কোনো মুসলিম মুনাফিকদের মতো ইহুদি জাতিকে বন্দরূপে গ্রহণ করতে পারে না এই বন্ধুতা থেকে অবশ্যই তাকে ফিরে মুসলিমদেরকে বন্দরূপে গ্রহণ করতে হবে না হলে সে সেরাতে মোস্তাকিব হারিয়ে ফেলবে দেখুন কোরআন করিমের তিন নম্বর স্তোরা বলছেন তাদের জন্য জিল্লাত অপমানকে অবধারিত করা হয়েছে যেখানেই তারা থাকুক না কেন জিল্ল চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর দুরেবাদ আলহমদুমা সোকেফু ই নাস এই অপমান অপমানা থেকে বাসতে হলে তারা হয় আল্লাহ রে আসতে হবে রজ্জ ধরতে হবে আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষের থেকে তারা এই অপমান জিল্লি থেকে তাদের বাসতে হবে অদুরবাদ আলাই হিমুল মাসকানা এবং তাদের উপরে মেসকিনী অসহায়ত্ব চাপিয়ে দেয়া হয়েছে এরা কারা সুর আলে ইমরান আয়াত নম্বর একশো এই বললেন অপমানিত লাঞ্ছিত এবং অসহায় হয়েছে এরা এরা ইহুদি জাতি অতএব কোনো মুসলিম ইহুদি জাতিকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না করার কোনো সুযোগ নেই আচ্ছা যারা খ্রিস্টান তাদের ব্যাপারে পাঁচ নম্বর সরে আলমা ইদায় বিস্তারিত আল্লাহ বলেছেন বাহাত্তর নম্বর আয়াত থেকে ৭৭ নম্বর আয়াত পর্যন্ত লাকাত কফার আল্লাহ যারা বলেছে আল্লাহ বলেছে। তারা যা বলছে এই থেকে যদি তারা বিরত না হয় আলিম তাহলে যারা তাদের মদ থেকে কুফরি করেছে অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে এরা হলো খ্রিস্টান অতএব যাদের পথে চলা যায় না তারা কারা ইহুদি এবং খ্রিস্টান এবং তাদের অভ্যন্তরে আছে আর যত বিজাতি পৃথিবীতে আছে আমরা কোনো বিজাতির পথে চলতে পারব না যদি চলি তাহলে তারা যে লালন প্রাপ্ত হয়েছে গজব প্রাপ্ত হয়েছে বানর শুকর হয়েছে তগৎ পূজারী হয়েছে তারা সর্বহারা হয়েছে দিন দুনিয়া সর্বদিক থেকে তাদের ওই অসহায়ত্বের ওই অভিশাপের ভাগ আমাদেরকেও নিতে হবে যদি আমরা তাদের পথে চলি এজন্য জন্য প্রিয় ভাই বোনেরা ওদের পথে ছলার কোনো সুযোগ নেই নবীগণের পথেই চলতে হবে সেরাতে মস্তাকিমে চলতে হবে আসুন আমরা সেরাতে মস্তাকিমে চলার দৃঢ়পত্র গ্রহণ করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত্রেম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 So if Jesus Christ peace be upon him, by for three days, who control the world? That means, even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument I to be wrong. Look, Dr. Jaquiret sanghe alap kori prothi shonibar ratchad shattai aap puno shamprachar shakal shakal shaday nautai <laughs> Bangladeshe, <laughs> peace TV, Banglae. Shamananta. Poranto vishar shokar.